প্রিয় তালিবুল আইল ভাই আপনারাই ইসলামের ভবিষ্যৎ কাণ্ডারি অনাগত দিনগুলোতে আপনারাই উম্মায় নেতৃত্বের আসনে সমাসীন হবেন আপনাদের এখলাস ও নিষ্ঠা ত্যাগ ও কোরবানী যোগ্যতা ও কর্মদক্ষতার উপর নির্ভর করবে এদেশ ইসলামের ভবিষ্যৎ তাই একজন আদর্শ দিনের ভবিষ্যৎ নিয়ে ভাবে আগামী দিনগুলোতে এদেশের জমিনে মুসলমানদের কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে সে গভীরভাবে চিন্তা করে দিনের চাহিদার দিকে তাকিয়ে সে নিজেকে গড়ে তুলে দিনের কোন কোন সেক্টরে মোটেও কাজ হচ্ছে না কোন কোন বিভাগে কাজের ঘাটতি আছে তা গভীরভাবে লক্ষ্য করে ধীরে ধীরে সে নিজেকে দিনের অভাব পূরণে যজ্ঞ করে গড়ে তোলে একজন আদর্শ তালিবুলাইম আল্লাহ তালা রাসুসাল আলীকে হৃদয় দিয়ে ভালোবাসে ইসলাম ও মুসলমানদের ঘিরেই আবর্তিত হয় তার যত স্বপ্ন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামে অংশগ্রহণ করাই তার জীবনের মৌলিক লক্ষ্য দিনে ইসলামকে সমস্ত বাতিল ধর্ম মতবাদের উপর বিজয় করার জন্যই আল্লাহ করেছেন সকল দিনের উপর জয়যুক্ত করার জন্যই তিনি পথ নির্দেশ ও সত্য দিন সহ তার রাসুলকে প্রেরণ করেছেন যদিও মুষ্টি কাতা दिन प्रदीप आज निभू नि राष्ट्रव्यवस्था इसलम नहीं मानव रचित कुफर संविधान द्वारा इदूद किसाज विचार व्यवस्था कि आदालत सामाजिक और परिवारिक जीवन थो इसलम्बासित सूदघूष गुमखून धर्षण जुलूम रहादानी एदेश नित्यनमित्तिक घटना একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই সমাজ আবার জাহেলিয়াতের দিকে যাত্রা করেছে ব্যক্তি জীবনে ইসলামের মুষ্টিময় কিছু বিধান পালন করা ছাড়া ইসলামের আর কিছুই নেই ইসলামের পরিপূর্ণ রূপ সম্পর্কে কোনো ধারণাই নেই এদেশের মানুষের সাধারণ আলেমরাও এই খণ্ডিত ইসলামের ধারণাই অন্তরে লালন করেন الله تعالى بولن أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزيون في الحياة الدنيا ويوم القيامة يردون إلى عشد العذاب طبك تمر كتابير كيچوان شوكي بشش کرو يبون كيچوان شوكي بتكان کرو شتران تماما در مدد جارائروب كوري تا در پروتفال باتتب جيبوني هينو تا يبون كيامو تر دين ترا كوتين شاستر ديكي نيكيب আ আজাতে আ্লাহ তালাও বলেন ই আজহাললা না আ মানুদু হুলুফ স্থলমিকাফা ওলে এত্যাবের ও خতয়াত সেইতন এনহু লেকু মাদুববম মুবিন হেমুমিন গন, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করও এবং শয়তানের প্রদান কনুসরণ করণা। সে তোমাদের প্রকাশ্য শত্রু। এদেশের অর্থ ব্যবস্থা, শুধ নির্ভর, পুরো জাতি আজ, শুধি কারবারে কেউ প্রত্যক্ষভাবে, শুধে জড়িত না হলেও পরক্ষভাবে জড়িত না হয়ে উপায় থাকে না। সুদ আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহের শামিল আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও ঘন্টা বিরুদ্ধে আল্লা থাকে সে জাতির জন্য আল্লাহর গজব ছাড়া কি কল্যাণ এই ভূমিতে ইসলামের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন তাগুত সব দিক থেকেই আমাদের গ্রাস করে নিয়েছে আমাদের দিন দাড়ি আজ তাগুত নির্ধারিত সীমা রেখায় বন্দী হয়ে পড়েছে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদের গোলাম বানিয়ে রেখেছে আমরাও তাগুতের সঙ্গে আপস করতে গিয়ে ইসলামের বড় অংশ আমাদের জীবন থেকে বিদায় করে দিয়েছি দিনের যে অংশই আমাদের কাছে কোরবানি চেয়েছে যে অংশই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ সে অংশকেই আমরা ছেঁটে ফেলেছি ঝুঁকিমুক্ত দিনদারের সাধে বিভোর হয়ে আমরা দিনের মৌলিক চাহিদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি প্রিয় ভাই আমাদের অধপতনের অন্যতম মৌলিক কারণ বিশুদ্ধ ইসলামে আকিদার বিস্তৃতি ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত দাঁড়িয়ে থাকে বিশুদ্ধ ইসলামী আকিদার উপর আজ এই আকিদার চর্চাই আমাদের শিক্ষাঙ্গন থেকে শিক্ষাকে কেমন যেন মোস্তাহ পর্যায়ে রাখা হয়েছে। ইখতলাফ চর্চাই এখন আমাদের শিক্ষাঙ্গনগুলোর মৌলিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইকামতে দিনের বাস্তবসম্মত কোন মানহাজ ও কর্মপদ্ধতি আমাদের নেই উল্লেখযোগ্য কোনো খণ্ডিত প্রচেষ্টাও নেই তবে হাইদুর রুবুইয়া মিল্লাত ইব্রাহিমের মতো ইসলামের মৌলিক আকিদাগুলো সম্পর্কে কোন ধারণাই আজ কোথাও দেয়া হয় না এদেশের মাটিতে ইসলামকে পুনরুজ্জীবিত করতে হলে কাজ শুরু করতে হবে ওই আকিদা থেকে প্রিয় ভাই আপনি বিশুদ্ধ ইসলামী আকিদার একজন মজবুত ধারক বাহক হয়ে প্রচলিত ধরা সমাজ ঢেলে সাজাতে, আপনি একজন দক্ষ দায়ী ও সংগঠক হয়ে গড়ে উঠুন ইসলামের বিরুদ্ধে যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে সব চ্যালেঞ্জের মোকাবেলায় একজন যোগ্য রাহবার হয়ে বেড়ে উঠুন আপনি চোখ মেলে দেখুন এই ভূমিতে ইসলাম এখন আপনার কাছ থেকে কোন ধরনের মেহনত দাবি করে আপনি সেই হিসেবে প্রস্তুতি নিন নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন দিনের এই চরম দুঃসময়ে ফুরুই এখতলাফে মগ্ন হয়ে সাজার ইসলামের মৌলিক আকিদার প্রচার প্রসার ঘটিয়ে সমাজ ব্যবস্থার আপনার সংগ্রাম অব্যাহত রাখুন তহিদের ভিত্তির উপর পুরোম্মকে একতাবদ্ধ করার চেষ্টা করুন ফুরুই এখতলাফ যেন কোন ভাবেই মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে প্রিয় ভাই খণ্ডিত ইসলাম চর্চার এই গোলকধাদা থেকে মুসলিম সমাজকে বের করে আনার চেষ্টা করুন কেবল নামাজ রোজা হজ জাকাতের ফজিলত হকাম নিয়ে ব্যস্ত থাকার কোন সুযোগ নেই ইমাম ইবনুল কাইম রাহম বলেন বান্দার অন্তরে যখন দিনের ফেক ও বিশুদ্ধ উপলব্ধি দানা সে তার অবশ্য পালনীয় আমলগুলো গভীরভাবে অনুভব করতে পারে এবং ফরজ আদায়ে যে ঘাটতিগুলো হচ্ছে তা পুরনে সে তৎপর হয়ে উঠে কেবল বাহ্যিকভাবে হাড়াম বা নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগের নাম দিন নয় বরং নিষিদ্ধ কর্মসমূহ বর্জনের পাশাপাশি আল্লাহর নির্দেশিত মাহরুফ নাহি আনিল মুনকার, আল্লাহ রসুল কিতাব উল্লাহ ও দিনের প্রতি কামিতা এই ফরজগুলোর চিন্তা তাদের অন্তরুখিও দেয় না আদায় করা তো বহু দূরের কথা যেসব আলেম এই ফরজগুলো আদায় করে না তারা দিনের বিচারে অনেক নীচু স্তরের এবং আল্লাহর কাছে অত্যধিক ঘৃণিত যদিও তারা পর্যায় বিমুখ হয় কবিরা গুণাহে লিপ্ত জঘন্য পাপিরাও এসব আলেম থেকে অনেক উত্তম আপনি মধ্যে এমন ব্যক্তিত্ব খুব কমই দেখবেন আল্লাহর সম্মান ও মর্যাদার প্রশ্নে যাদের চেহারা রাগে বিবর্ণ হয় ক্রোধের অতিশয্যে যাদের দুচোখ মুহূর্তে জ্বলে উঠে দিনের নুস্রত সাহায্যে যারা বিলিয়ে দেন নিজের সম্মান ও মর্যাদা প্রিয় ভাই যদি সত্যিকারের মোমিন হতে চান নিজের কেরিয়ার নয় দিনের কেরিয়ার নিয়ে ভাবুন দিন চর্চা করে ক্ষতিমান হওয়ার লালসা পরিত্যাগ করুন মনে রাখবেন যতদিন দিন সম্মানিত হয়নি ততদিন কোন দিনদার সম্মানিত হতে পারে না যতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি কোন মুসলমান প্রতিষ্ঠিত হতে পারে না আপনি যদি দিনের বিশুদ্ধ আকিদা নিয়ে কথা বলেন আপনি যদি সেই পরিপূর্ণ দিনের প্রচার করেন যেটি রাসুল্লাহ আলী পবিত্র হাতে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল তবে প্রতিষ্ঠিত হওয়া আপনার পক্ষে সম্ভব নয় তাগুত তাগুতের দোষররা আপনার পিছু লাগবে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে সুতরাং দিনের জন্য কোরবানি দিতে আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে आपने जुदी तो दीन तो अपनी जो तागुत निर्धारित सीमारेखार मध्य दिन चर्चा करें तब्ठित होते मुमी दुनिया कैरियर न करियर भाला तला सबाई के दिन कबुल कर अंतर खलास निष्ठा दान कर सबाई के मुस्तिमर पर अटल रखी